দ্বিতীয় পরিচ্ছেদ দক্ষিণেশ্বর মন্দিরে ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ এদিকে সংকীর্তনের আয়োজন হইতেছে অনেকগুলি ভক্ত যোগ দিয়াছেন পঞ্চবটি হইতে সংকীর্তনের দল দক্ষিণ দিকে আসিতেছে হৃদয় সিঙা বাজাইতেছেন গোপীদাস খোল বাজাইতেছেন আর দুইজনে করতালি বাজাইতেছেন শ্রীরামকৃষ্ণ গান ধরিলেন হরি নাম নিশেরে জীব যদি সুখে থাকবি সুখে থাকবি বৈকুণ্ঠে যাবি ওরে মুখ্য ফল সদা পাবি হরি নাম হরিনাম গুণেরে যে নাম শিব জপেন পঞ্চমুখে আজ সেই হরি হরিনাম দিবতকে শ্রীরামকৃষ্ণ সিংহ বিক্রমে নৃত্য করিতেছেন এইবার সমাধিস্থ হইলেন সমাধিভঙ্গের পর ঘরে উপবিষ্ট হইয়াছেন কেশব প্রভৃতির সঙ্গে কথা কহিতেছেন সব পথ দিয়েই তাকে পাওয়া যায় যেমন তোমরা কেউ গাড়ি কেউ নৌকা কেউ জাহাজে করে কেউ পদব্রজে এসেছ যার যাতে সুবিধা আর যার যা প্রকৃতি সেই অনুসারে এসেছ উদ্দেশ্য এক কেউ আগে এসেছ কেউ পরে এসেছ কেশব প্রভৃতির প্রতি বলিলেন উপাধি যতই যাবে ততই তিনি কাছে হবেন উঁচু ঢিপিতে বৃষ্টির জল জমে না খাল জমিতে জমে তেমনি তার কৃপাবাড়ি যেখানে অহংকার সেখানে জমে না তার কাছে দিনহীন ভাবি ভালো খুব সাবধানে থাকতে হয় এমনকি কাপড় চোপড়েও অহংকার হয় পিলে রোগী দেখেছি কালা পেরে কাপড় পরেছে অমনি নিধুবাবুর টপ্পা গাইছে কেউ বুট পড়েছে অমনি মুখে ইংরাজি কথা বেরোচ্ছে সামান্য আধার হলে গেরুয়া পড়লে অহংকার হয় একটু ত্রুটি হলে ক্রোধ অভিমান হয় ব্যাকুল না হলে তাকে দেখা যায় না এই ব্যাকুলতা ভোগান্ত না হলে হয় না যারা কামিনী কাঞ্চনের মধ্যে আছে ভোগান্ত হয় নাই তাদের ব্যাকুলতা আসে না ও দেশের হৃদয়ের ছেলে সমস্ত দিন আমার কাছে থাকত চার পাঁচ বছরের ছেলে আমার সামনে এটা ওটা খেলা করতো একরকম ভুলে থাকতো। जै सन्ध्यामें कत बोलतुम पायरा देव यथा से भूलतना केंदे केंदे बोलत माँ जब खेला टेला कि भलो लग्नावस्था देखे का बालकर मत ईश्वर जन्ना व्याकुलता खेला खावा किचुई भलो लगे ना भोगान्ते व्याकुलता ও তাঁর জন্য কান্না সকলে অবাক হইয়া নিঃশব্দে এই সকল কথা শুনিতেছেন সন্ধ্যা আছে। ফরাস আলো জ্বালিয়া দিয়া গেল কেশব প্রভৃতি ব্রাহ্মভক্তগণ সকলে জলযোগ করিয়া যাইবেন খাবার আয়োজন হইতেছে কেশব সহস্যে বলিলেন আজও কি মুড়ি শ্রীরামকৃষ্ণ সহস্যে বললেন হৃদু জানে পাতা পড়িল প্রথমে মুড়ি তারপর লুচি तरकारी सकल खूब आन हासी सब शे हईते रत दसटा बजिया ठाकुर पंचवटीमूले ब्राह्म भक्तगण के संगे आर कथा कहते श्रीरामकृष्ण सहस्ये केशव प्रभृतर प्रति बल ईश्वर लाभर पर संसारे बस थका जाए बुढ़ी छुएर खेला करना लाभर पर भक्त निर्िप्त है जेमन पाकालछ পাঁকের ভিতর থেকেও গায়ে পাঁক লেগে থাকে না প্রায় এগারোটা বাজে সকলে যাইবার জন্য অধৈর্য প্রতাপ বললেন আজ রাত্রে এখানে থেকে গেলে হয় শ্রীরামকৃষ্ণ কেশবকে বলিতেছেন আজ এখানে থাকো না কেশব সাহস্যে বলিলেন কাজটা যে আছে যেতে হবে শ্রীরামকৃষ্ণ কেন গো তোমার আঁশ চুবড়ির গন্ধ না হলে কি ঘুম হবে না মেছুনি মালির বাড়িতে রাত্রে অতিথি হয়েছিল তাকে ফুলের ঘরে শুতে দেওয়াতে তার ঘুম আর হয় না সকলের হাস্য উসখুস করছে তাকে দেখে মালিনী এসে বললে কেন গো ঘুমুচ্ছিসনি কেন গো মেছুনি বললে কী জানি মা কেমন ফুলের গন্ধে ঘুম হচ্ছে না তুমি একবার আঁশ চুবড়িটা আনিয়ে দিতে পারো তখন মেছুনি আঁশ চুবড়িতে জল ছিটিয়ে সেই গন্ধ আঘ্রাণ করতে করতে গভীর নিদ্রায় অভিভূত হলো। সকলের হাস্য বিদায়ের সময় কেশব ঠাকুরের চরণ স্পর্শ করা একটি ফুলের তোরা গ্রহণ করিলেন ও ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিয়া বিধানের জয় হোক এই কথা ভক্ত সঙ্গে বলিতে লাগিলেন ব্রাহ্মভক্ত জয়গোপাল সেনের গাড়িতে কেশব উঠিলেন কলিকাতায় যাইবেন